प्रचार सकाल साढ़े नशे बीस टीवी बांगला है বাংলা মানবতা সমাধান অনুষ্ঠানে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি মহান আল্লাহ রব ইতালের শাহান শাহী দরবারে অনন্ত অসীম প্রশংসা নিবেদন করছি এই জন্য যে তিনি আমাদেরকে আল ছাত্র বানিয়েছেন আল কোরআনের ছাত্র হওয়ার তফিক দিয়েছেন জ্ঞানের মহা সাগর থেকে জ্ঞানের আহরণ করার তফিক দিয়েছেন আল কোরআনের ছাত্র না হয়ে কোনো উপায় নেই পৃথিবীর সব বই পড়ে ফেললেও আপনি কবরের চারটি প্রশ্নের উত্তর দিতে পারবেন না হ্যাঁ কোরআন পড়লেই কবরের প্রশ্নগুলির উত্তর দিতে পারবেন যেমন শাহী হাদিস রয়েছে কবরে যে তিনটি প্রশ্ন হবে মরবুক তোমার রবকে ও তোমার দিন কী ওমার নবীকা তোমার নবীকে তারপর প্রশ্ন হবে ওমা এলায়ুদ্রিক মিশলিহে এ হাদিসটি ইসবাত আজাবিল কবর আজাবুল কবর অধ্যায় বর্ণিত হয়েছে শহী উৎস থেকে মুসাদে আহমদ বর্ণিত হাদিস যে সেখানে বলা হয়েছে বিশ্বাস করেছি তখনই কেবল তার জন্য মুক্তির ব্যবস্থা হবে বলা হবে আফরে হুমেন জানা আল্লাহর পক্ষ থেকে আওয়াজ আসবে ওকে জান্নাতের ফরস বিছিয়ে দাও আলবেসু হুমিনাল জানা জান্নাতের লেবাস তাকে পরিয়ে দাও অফুলা জান্নাত পর্যন্ত একটি দরজা একটি গেট তার জন্য নির্মাণ করে দাও প্রিয় ভাই বোনেরা আজকে কোরআন প্রয়োজনীয় আরেকটি মূল নিয়ে আমাদের কাছে হাজির হয়েছি যেটি কোরআনে করিমের সৌর আল এমরানের একশো নম্বর আয়াতে আল্লাহ উল্লেখ করেছেন ইলাল ভালো কাজ তো করছে মানুষ আরেক দল তারা ভালো কাজ তো করবেই কিন্তু বিশ্বকে ভালো কাজের দিকে আহ্বান জানাবার ফরজ কাজটিও তারা আঞ্জাম দিয়ে চলবে শুধু নিজে ভালো হলে তো হবে না আরেজনকে ভালো করতে হবে ভালো করার একটা চর্চা পৃথিবীতে থাকতে হবে আহ্বান করে নিরন্তর ভাবে সে কুমন্ত্রণা কুপরামর্শ দিয়েই চলে তার কোনো ক্লান্তি নেই শান্তি নেই কিন্তু তার বিপরীতে যারা মানুষের অন্তরে জ্ঞান এবং নূর পরিমাণ কাজ করে তার শত্রু যদি সেই পরিমাণ বিপরীত কাজ না করে তাহলে তো তার সাথে পারা যায় না আজকে যে সারা বিশ্ব শয়তানের এবং শয়তানের খলিফাদের এত বড় দৌরাত্ম শক্তি এত বড় প্রভাব চতুর দিকে তাদের এর সবচেয়ে বড় একটা কারণ হলো সে তার দাওয়াতে মিশন চালিয়েছে ২৪ ঘন্টা নিরন্তর তার কোটি কোটি বাহিনী এবং মিশনারি সে ছড়িয়ে রেখেছে কিন্তু তার বিপরীতে আমরা যেন আল্লাহর দিকে দাওয়াত দেব আমরা দুর্বল হয়ে আছি আমাদের সেই প্রাণ পন মিশন আমাদের নেই বলে আমরা তার সাথে আমরা কোনোই নিই বর্তমানে তার সত্যি বেড়ে গেছে এই জন্যই এটা একটা অনেক বড় কারণ এজন্যই। আল্লাহ এখানে ফরস করেছেন মিনকুম উম্মা তোমাদের মধ্যে একটি উম্মা এটা একটা দিন প্রচারের কাজে যেখানে সুযোগ পাবে সেখানে সেই এটা প্রচার করবে বলতো কুম মিন কুম উমা ইয়েল আল খাই যারা খাইের দিকে ডাকবে আর তারা মারুফের নির্দেশ দেবে না পো আছে সেটাও তারা বৈধ ভাবে তারা দেবে মরু নিল মা আর তারা মারুফের নির্দেশ করবে ওয়ান হউন আদিল মুন আজ এটা গরিত আছে সেটা থেকে তারা নিষেধ করবে মারুফের একটি ব্যাখ্যা হল পৃথিবীর যত পাপাচার আছে শির্ক হলো যত মহাপের ইউনিভার্সিটি যত নিপীড়ন উৎপীড়ন জুলো অত্যাচারের খনি হলো এই সমস্ত মন্দ প অনাচার এই উৎপীড়ন জল্যাচার এগুলো সাথে চলে এগুলি সবই মনকার তাহলে এরা সেই সিরিক থেকে মানুষকে বাধা দেবে হবে। আসলে এখানে গোটা উন্মতেরই দায়িত্ব এটা গোটা উন্মতে মুসলিমাই এই দায়িত্বপ্রাপ্ত। যেটা আমরা সোনাল ইমরান এর একশো দশ নম্বর আয়ারটি পড়লে আমাদের সামনে ক্লিয়ার হয়ে যাবে কোন তুমুখায়রা উম্মতিন উখরে যাত্রী নাচ তোমরা হলে সর্বোত্তম জাতি কন্তমা সাহাবাইকে সম্বোধন করে বলা হয়েছে আর যারাই কেমন পর্যন্ত মা আনালাই হো আসি আমি আর আমার যে আদর্শ নীতির উপরে আছে এটার উপর থাকবে যারা এই আদর্শের উপরে আসবে সবাই এর মধ্যে সামিল হবে কিন্তু শুধু কেমন উম্মত হয়ে বসে থাকলে তো আর হতে পারবে না এজন্য কুন্তুম বলেছেন আন্তুম বলেননি এই ক্রাইটেরিয়ার এই কোয়ালিটির হতে হবে কুন্তুম আর মধ্যে এই জন্য পার্থক্য আছে যদি আন্তুম ঘরের উন্মতিন বলতেন তাহলে মোহাম্মদ সাল্লামের উন্মত হয়ে বসে থাকলেও আমরা সবাই এই প্রতিরোধ পেয়ে যেতাম কিন্তু কুন্তুম ঘয়রা উন্মতিন বলে ওই সুযোগটা আর নেই যে হতে হবে এই কোয়ালিটির এই মিশনের এই ভীষণের হতে হবে কল্যাণের দিকে আহ্বান করব সৎ কাজের আদেশ করবো অসৎ কাজে নিষেধ করবো একত্রবাঁদের দিকে ডাকব। একত্রবাদের পার্শ্ব ছড় যত ভালো কাজ আছে সব ভালো কাজের দিকে ডাকবো আর শিরিক আর শিরিকের পার্শ্ব যত মন্দ আছে সমস্ত মত থেকে মানুষকে নিষিদ্ধ করব। তাহলে এই খায়রি উম্মতের সদস্য হতে পারবো খাই উম্মার সদস্য হওয়ার জন্য কারনা না থাকা উচিত আমি দোয়া করি আমার জন্য আল্লাহ আমাকে খায়রু উম্মার সদস্য হওয়ার তফিক দান করুন খায়রু উম্মা হতে হবে তাহলে কোরআনেক এই প্রশংসা পেয়ে গেলেন ইনশা আল্লাহ আপনাকেও চেষ্টা করতে হবে খায়রু উম্মার সদস্য হওয়ার জন্য খাইর উম্মা সদস্য হতে হলে এই দুটা কাজ করতে হবে একত্রবাদ নিজের ভিতরে আনতে হবে একত্রবাদের সাথে যত আমল জড়িয়ে আছে পণ্য আমল ইসলামের সবগুলো পণ্য আমলেই একত্রবাদের সাথে জড়িয়ে আছে এসবগুলো নিজে করার চেষ্টা করতে হবে আর বিশ্ববাসীকে মুসলিমদেরকেও এগুলো করাবার চেষ্টা করতে হবে অমুসলিমদেরকেও ইসলামে আনার চেষ্টা করতে হবে তাহলে আপনি খাইরি উম্মা সদস্য হয়ে গেলেন পরিশ্রম করতে হবে মারুফের নির্দেশ দাও হো না আনিল মুন কার আর মুন কারের নিষেধ তোমরা দাও মা কি একটু আগে আমরা বলেছি মানুষের দেহের মধ্যে একটা ইমিউন সিস্টেম আছে রোগ প্রতিরোধ সিস্টেম আছে একটা প্রতিরক্ষা মন্ত্রণালয়ের মতো এটার কাজ হলো দেহের মধ্যে কোনো ক্যান্সার ক্যান্সারের কোষ তৈরি হয়েছে কিনা কোনো রোগ জীবাণু কোনো কিছু ঢুকেছে কিনা একটা কোষ একটা কোষকে ডেলি তারা দশ বার কমপক্ষে চেক করে ডক্টর খালুকুর বাকি আল ইনসান ও মজিজাদুল হায়াত গ্রন্থে বিজ্ঞানটি তিনি বর্ণনা করেছেন কমপক্ষে দশ বার তারা চেক করে যে কোষগুলো ঠিক আছে কিনা শত শত কোটি হোয়াইট সেল আছে সৈনিক দেহের সৈনিক তারা গোটা রাষ্ট্রকে দেহ তো একটা ছোটখাটো রাষ্ট্র এটাকে চেক করে কোনো মুন কার ঢুকেছে কিনা কোন অসুভ কিছু এখানে ঢুকে পড়েছে কিনা কারো কিডনি যখন নষ্ট হয় তখন একটা কিডনি এখানে প্রতিস্থাপন করার জন্য কিডনি একটা ভিতরে লাগাবার জন্য গ্রুপ মিলিয়ে সেখানে দিতে হবে মায়ের কিডনি বা তার পিতার বা তার বোনের ভাইয়ের গ্রুপ মিলিয়ে কিডনিটা দিতে হবে কেন কেন গ্রুপ মিলেতে হয় গ্রুপ না মিলেলে কি হবে গ্রুপ যদি না বনিয়ে না মিলিয়ে সেখানে দেয়া হয় তাহলে এই দেহের যে প্রতিরক্ষা বাহিনী আছে এরা ওটাকে মুনকার মনে করবে যে এটা থেকে আসলো শরীরের সাথে এটা মিলছে না তখন রাসায়নিক হামলা করে ওটাকে একবারে পানি করে দেবে ওই কিডনি ঠিকবে না আর যখন গ্রুপে মিলবে বডির অন্যান্য অঙ্গের সাথে খাপ খাচ্ছে সমস্যা নেই ওরা বুঝবে না যে ঠিক আছে এটা মন কার্না এটা মারুব শরীর যন্ত্র এইভাবে আল্লাহ তালা আমাদের রক্ষা করে চলেছেন তাহলে পৃথিবী তো একটা দেহের মতো এই পৃথিবীকে রক্ষা করতে হলে কোথায় পাপাচার হচ্ছে কি অনাচার হচ্ছে আলেমদের জানতে হবে মুসলিমদের জানতে হবে ও খাজা আলীকে নুফুল আয়াতি বলেছেন আমি আয়াত গুলোকে এভাবে তাফসিল করছি যাতে করে যারা রোগ প্রতিরোধ সিস্টেমের মতোই সমাজের মানুষদের মনকার প্রতিরোধী হতে হবে কোন সেল সমাজের কোন সেলের মধ্যে কোন কণিকার মধ্যে কোন মানুষটির মধ্যে কোন মুনটা এসে দানা বেঁধেছে সেটা খুঁজে বের করে চিকিৎসা দিতে হবে তাকে সেখান থেকে পরিচ্ছন্ন করতে হবে মুক্ত করতে হবে না হলে বিশ্ব সমাজ ধ্বংস হয়ে যাবে আজকের পৃথিবী সবচেয়ে বেশি এই জিনিসটির অভাবের মধ্যে আমরা পড়েছি যে আমরবিল মা রুফ নাহিল মুনকার প্রায় বন্ধ হয়ে গেছে এটা ভয়াবহ পরিণতির একটা পূর্বাভাস এই জন্যই যারা জালিম নয় পাপাচারী নয় তাদেরকেও পেয়ে বসবে তাদেরকেও গ্রাস করবে প্রিয় ভাই বোনেরা একটি বিরতির সময় হয়েছে ইনশাল্লাহ বিরতি নিচ্ছি বিরতির পর আবার ফিরে অপেক্ষায় থাকুন আপনারা দেখছেন মানবতার পথ প্রদর্শক আলকর আনুল কি ওসিরাত করেছে মানব জাতির জন্য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 सबकि देखते नियमित अनुष्ठान अल कुरानी पवित्र एवं विशुद्ध जीवन जापन करार् कुरान दिए निर्देशना जानते हम देख कुरानस आज सन्दा साढ़े छप्रचार दोपुर साढ़े बारोटाय बांगे सहस लागे आपनी जा विश्वास करें तरह पक्षे का सत्यवाली और न्यायपरण होते सहस लागे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 পর আবার ফিরে এলাম আল কোরআনের অত্যন্ত জরুরি এবং গুরুত্বপূর্ণ কাল জয়ী একটি মূলনীতি নিয়ে যে বিশ্ব সমাজকে ভালো করতে হলে একদল মানুষ থাকতে হবে পুরো মুসলিম উম্মাকে অতন্ত্র প্রহরীর ভূমিকায় থাকতে হবে সৎ কাজের আদেশ অসৎ কাজের নিষেধ তাহির একত্রের আদেশ না। এজন্য এই জন্য সুরামের শেষে যারা তারা লসমুক্ত জীবনের অধিকারী তাদের দ্বিতীয় বৈশিষ্ট্য তারা ইমান আমলে চলে করেই তার পাশাপাশি তারা দাওয়াতেই কাজ করে মিশনারি কাজ করে তাহিদের নির্দেশ বিশ্ববাসীকে দেয় যাকে পায় অতুল হকি সেখানে মাফুল মাহুব কাকে উপদেশ দেয় তার নাম নেই তার মানে যেখানে যাকে পাবে দিবে। আর আজকের বিশ্ব তো কত সহজ হয়েছে ইন্টারনেট ব্যবহার করে মিডিয়া ব্যবহার করে আপনি সারা বিশ্বের মানুষকে মা নির্দেশ দিতে পারেন মনকার থেকে নিষেধ দিতে পারেন ঘরে বসে করতে পারেন জ্ঞান দিয়ে একজনকে মোবাইলে হ্যালো বলে বলতে পারেন যে আপনি সালা পড়ুন আপনি সুদ বর্জন করুন আপনি হত্যা বন্ধ করুন হত্যাকাণ্ড থেকে বিরত থাকুন আপনি মোবাইল দিয়ে আপনি কাজটি করতে পারেন এখন অনেক সহজ হয়ে গেছে আলহামদুলিল্লাহ মানুষ যেমন বেড়েছে মানুষকে দাওয়াত দেওয়ার কাজও অনেক সহজ হয়েছে প্রিয় ভাই বোনেরা আরেকটি আয়াত সুরআ একশো ১১৩ থেকে ১১৪ দুটি আয়াত সে দুটি আয়াতের প্রতি লক্ষ্য করুন আল্লাহ কি বলছেন একদল লোক আছে তারা ভালো মিনাহুল কিতাব থেকে একটি উম একটি দল আছে তারা সত্যের উপরে প্রতিষ্ঠিত আছে তারা আল্লাহ আয়াত করে আবৃত্তি করে আনাফ তারা বিশ্বাস মাদেশ করে তাহিদ তাহিদের প্রসঙ্গত যত ফরজ ওয়াজিব সন্নত নকলে বাদতবন্দি গিয়ে আছে এসব তারা আদেশ করে আর সিরক এবং সিরকের পাশ্বসর যত চুরি ডাকাতি জিনা ব্যাবিচার খুন খারাপি দুনিয়ার যত অনাসার। এগুলি সব হলো সিরকের শীর্ষ সমস্ত হলো সির্কের অনুচর সে সীর থেকে নিষেধ করা সিরকের অনুচর যত পাপ মহাপাপ সবগুলো থেকে সে মানুষকে তারা নিষেধ করে উন আপিল খায় রাত এবং ভালো কাজে তারা প্রতিযোগিতা করে সরহীন এরা সলহিনের অন্তর্ভুক্ত এই ভূমিকা আমরা না থাকি তাহলে আল্লাহর অভিশাপ নেমে আসবে আজকে অবাধ চলছে সারা পৃথিবীতে অনাচার কিন্তু নিষেধাজ্ঞা এখন কমে গেছে নাই বললেই চলে নাহিয়ানির মুনকার প্রায় বন্ধ হয়েছে এটা কিন্তু পূর্বাভাস অনেক বড় বিপর্যয়ের এবং ধ্বংসের বানি ইসরা যারা কুফরি করেছে ওদেরকে কেন করা হয়েছে তারা অবাধ্য হয়েছে এবং সীমা লঙ্ঘন করেছে তারা তাদের বড় পাপটি কি ছিল যে যেটা তারা করতো না নিষেধ করত না নিষেধ বন্ধ হয়ে গিয়েছিল নাহি আনিল নাহিয়ান বন্ধ হয়ে গিয়েছিল তাদের সমাজে অবাধে মুন কারের বিস্তৃতি ঘটেছে নিষেধাজ্ঞা বন্ধ হয়ে গেছে এই জন্যই নবীর জমানে তাদেরকে লানত করা হয়েছে কত নিকৃষ্ট কাজ যা তারা করেছে এই ঘটনা এই যে আল্লাহ কেন সুরান পালের ২৫ নম্বর আয়াত আল্লাহ বলে দিয়েছেন খালি জালিমদেরকেই গ্রাস করবে না যারা জালিম নও তাদেরকেও গ্রাস করবে একশো সাতান্ন নম্বর আয়াতে আমাদের নবী মোহাম্মদ কি বৈশিষ্ট্য সেই বৈশিষ্ট্যের কথা বলেছেন যারা অনুসরণ করে ওই রাসুল নবীর মানুষ থেকে শিক্ষা নেননি আল্লাহ থেকে শিক্ষা নিয়েছেন আল্লাহ বলেন জিল যাকে তারা লিখিত অবস্থায় পায় তাদের কাছে ইঞ্জিলে বিল তাওরাতরুফ তিনি তাদেরকে মারুফের নির্দেশ করেন তাহিদের নির্দেশ করেন এবং সব হেবাদত বন্দেগি ফরজ ওয়াজিব সন্না এগুলি নির্দেশ করেন হাহুম আদিল মুনকার এবং মুনকার থেকে নিষেধ করেন এখানেও তো আমরা বিল মাানিল মুনকার নবী সালামের অন্যতম বৈশিষ্ট্য বলে উল্লেখ করা হয়েছে সুরা আলআর একশো নিরানব্বই নম্বর আয়তে জীবন নীতি হিসেবে গ্রহণ করো কিছু বেঘাত হলে ঘাস কিছু ঘর কুটুর ক্ষতি হলে এগুলি প্রতিশোধ নিতে যেও না ক্ষমা আর মা নির্দেশ করো ওরে জাহিলিন জাহিলদের থেকে মুখ ফিরিয়ে নাও সুরাত আল্লাহ বলেছেন আদেশ করে উল্টোটা কুফুরি বেঈমানি শিরিক এবং পাপাচারের নির্দেশ সমাজকে দেয় আর যেটা ভালো এটা থেকে নিষেধ করে হাত তারা গুটিয়ে রাখে কোন দানের দিকে তাদের হাত এগিয়ে যায় না দান করতে পারে না দান করে না এটা হলে মনোফিক শ্রেণী আমাদের আজকে সমাজে যেভাবে বরং উল্টোটা চালু হয়েছে নম্বর আয়তালা মুমিনদের গুণ বৈশিষ্ট্য হিসেবে এই বিষয়টি নিয়ে এসছেন আর মুমিনা তারা একে অপরের বন্ধু নিষেধাতা হিসেবে নিয়ে এসছেন নবী সালাম থেকে সহিব একটি হাদিস রয়েছে আবু সাহেব খুদ্রির আদি আল্লাহ তালা বর্ণনা করেছেন মন্দ্রুব করু তোমাদের মধ্যে যেই কেউ সেরকম সেরকের অনুচ্ছর যত পাপাচার আছে তাদের বা আপনার যদি কোনো ক্ষমতা থাকে সেটাকে সহজতে দমন করার যেমন আপনার পরিবারে কেউ মনকার করছে আপনি পিতা বা আপনার স্বামী আপনি সেখানে আপনার পাওয়া থাকতে পারে আপনি সেটা প্রয়োগ করবেন যদি থাকে তাহলে এক নম্বর হলো হাত দিয়ে সেটাকে প্রতিহত করা যেমন একটা মুন কার হয়ে গেছে দুধ বিক্রেতার তার মাথার উপরে ডেলে দিয়েছেন তার দুধ রুয়াই সেই মদের দোকান দিয়েছে হাজর আলী রাধি আল্লাহ টের পেলেন একবারে দোকানে আগুন লাগিয়ে পুড়িয়ে দিয়েছেন রাষ্ট্র ছিল তাদের তখন খেলাফাতে ইসলামিয়া ছিল রাষ্ট্রের বেশি। তাহলে পরবর্তী ধাপে নেমে আসবে যদি হাত দিয়ে এটাকে প্রতিহত করার ক্ষমতা না থাকে সে তার জবন দিয়ে তার রসনা দিয়ে এর বিরুদ্ধে সে প্রতিবাদ করবে প্রতিবাদ করা তার দায়িত্ব যদি সেটাও না পারে সেটাও না পারলে তার হৃদয় দিয়ে সেটাকে ঘৃণা করবে এটার বিরুদ্ধে সে অবস্থান গ্রহণ করবে পরিকল্পনা করবে কিভাবে এটাকে দূর করা যায় তার ভেতরে একটা প্রতিক্রিয়া ঘৃণা এবং ডৃণায় এটা তৈরি হতেই হবে কারণ অন্তরের এই অবস্থা তো আর কেউ জানবে না এটা তো কোনো পুলিশের ভয়ে এটা না করার কোনো যুক্তি আসে না বা কোন রাষ্ট্র শক্তি আমার বিরুদ্ধে কোন ওজন নাই যেহেতু সেখানে কোনো রিক্স নাই এটা আদাফুল ইমান ইমানের সবচেয়ে দুর্বলতম পর্যায় প্রিয় ভাই মনে এই বিষয়টা নিয়ে আমরা আবার আসবো ইনশাল্লাহ পরে আরেকটি পর্বে আজকে এখানে সময় শেষ হলো আমরা বিদায় নিচ্ছি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 हराम माली हाज कर बनाए की जानते हम देख इन श्रेष्ठत कलरत साढ़े एगारोटा पुन सम्प्रचार